মেসানির জমিল সদকরুন্দুল্লা সাদরে উপস্থিত হজরত ইসলাম। মহান আল্লাহ পাখের অসংখ্য গণিত মেহরবানি যা আপনাদের এই বাজার বন্দর গ্রামগঞ্জ থেকে अगणित मानुषर मध्य बात कर जन्नातर आल्ला पाक कर सकते शुक्रिया अत्यंत गान गर्व खुबी प्राण जल बसाय আকর্ষণীয় কথাবার্তা আপনারা শুনতেছিলেন আমার বন্ধুবর্ষ জানাব মৌলানা নুরুল হক নবীগঞ্জি দামাত বারাকাত হুমুল আলিয়া বারাকাল্লাহ হুফি হায়াতি ওনার জবান থেকে আলোচনা আপনারা শুনতে ছিলেন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 এই যোগাযোগের ভিত্তিতে আমি এখানে উপস্থিত হয়েছি মাহফিলটা কোন মাদ্রাসার মাহফিল না এটা এখানকার যুবকেরা ইন্ত ইসলামী যুব সংঘ এটার মধ্যে ইসলাম লাগানো আছে ইসলাম শব্দ যেখানে থাকে বিশ্ব সহ আমাদের দেশের কিছু তথা তথাকথিত বুদ্ধিজীবীরা এইগুলিকে বলে মৌলবাদী আপনারা এই কথা শুনছেন কিনা জানি বিশ্বের অনেক অধিকাংশ ইহুদি খ্রিস্টান এবং আমার দেশেরও কিছু তথা তথাকথিত বুদ্ধিজীবী ইসলাম শব্দ যেখানে থাকে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 मौलते महफिल तीन दिन बेपी सम्मेलन स्टेजे उठे बनारे लेखा देख्रांग क्लाब्रांग क्लाब जेखने इसलम टूसलम लागानाई তাহলে এবার আপনারা বলেন ক্যালাবও কি মৌলবাদী ক্যালাব কিন্তু মৌলবাদী না এখানে আলহাদি আল শব্দ লাগানো আছে যেটা দেখলে আরবি মনে হয় আর ইসলামও লাগানো আছে তাই এটা মৌলবাদী আপনাদের এখানকার মাদ্রাসাওয়ালারা বার্ষরিক সভা করে সেটা মৌলবাদী কিন্তু ক্যালাব যে মাহফিল করেছে এটা কি মৌলবাদী যে ক্যালাব কিন্তু মৌলবাদী না किसुद्ध महफिल करते समिति मौलव कैलाबे महफिल करी किसदेक जगह महफिल करते गेखने जाए बजार बनिक समिति বনিক সমিতি কি মধুপুরে। সেখানে ট্রাক বাস শ্রমিক সমিতি আচ্ছা ট্রাকওয়ালা বাসওয়ালা এটা এরা কি মৌলবাদী এরাও কিন্তু না। আপনাদের হবিগঞ্জে তিন দিন বিপি তফসিল মাহফিলের আমি সর্বশেষ আমি মনাজাত দিয়ে যখন গড়ে যায় বসলাম যুব তফসির মাহফিলের উদ্যোগে সেই মাহফিল আমাকে যুবকদের পরিচয় দিচ্ছেন বললো হুজুর এই যে যুবক এই যুবকের নেতৃত্বেই আমরা মাহফিলটা করি উনি আমাদের সভাপতি পেছন থেকে আরেকজন বলেন হুজুর উনি যুবলীগেরও সভাপতি তাহলে যুবলীগ কি মৌলবাদী যুবলীগে মৌলবাদী না কথাগুলির দ্বারা আপনারা কি বুঝছেন না আমি যেটা বুঝছি সেটা হলো যে এই ইসলাম শব্দ আর আল শব্দ যেখানে লাগানো আছে শুধু এই তথাকথিত মৌলবাদ মাহফিল করে না এই দেশের সর্বস্তরের মুসলমানেরা ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিল করে এর দ্বারা পরিষ্কার যে জিনিসটা হয়ে গেল এটা হলো দেশটা মুসলমানের দেশ যে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 আমি এই কথাটা আমি আরো খুব ভালো করে বুঝছি আমি যাচ্ছি নোয়াখালী বেগমগঞ্জের উপর দিয়া পৌরসভা নির্বাচন রাত্র বাজে দশটা যায়া দেখলাম সারা শহরে একই আওয়াজ চতুর্দিকে রিক্সা ভ্যান বেবি ট্যাক্সি সিএনজি মাইক্রো যে পারে আল্লাহ আল্লাহ বল স্লোগান বলল যে হুজুর রাত্রে বারোটা পর্যন্ত প্রচার অভিযান শেষ এই জন্য মাত্র রাত্রে বাজে ১০টা আর মাত্র দুই ঘন্টা আছে সকল প্রার্থী যে যেই ভাবে পারে মাত্র দুই ঘন্টা স্লোগান দিতে পারবে এমন সময় আমি চা খাওয়ার জন্য গাড়ি থামাইলাম হঠাৎ আমার গাড়ির সামনে একটা পাগলের মতো স্লোগান দিদি সামনে থামলো রাস্তার কিনার থেকে একজন মানুষ ওই সি ইঞ্জিতে যে ছেলেটা স্লোগান দিদি দিতে আসলো এই ছেলেটারে যায় ডাক দিতেছে দত্ত দত্ত দত্ত কেন যাই হোক আমি রাখে তো আমি গাড়ির থেকে নামলাম নামার পরেই কিছু লোকজন আসামাকে বললো হুজুর আজকে কোথায় প্রোগ্রাম কোথায় যাচ্ছেন আপনি এখন এখানে কোথায় থেকে আসলেন কেউ বলতেছে চা খান কেউ বলতেছে হুজুর বসেন এরকম করতেছে তো আমি জিজ্ঞাসা করলাম এই যে ছেলেটা চিনজিতে স্লোগান দিতে আসলো ছেলেটাকে চিনেন একজন দিলে সারাদিন আল্লাহ আল্লাহ বলিয়া এর দ্বারা আপনারা কি বুঝছেন আমি তো কি বুঝলেন যে দেশটা মুসলমানের দেশ নির্বাচন করতে গেলে আল্লাহ নামের স্লোগান ছাড়াই দেশে মঞ্চে আসছেন ওনাকে বক্তৃতা করার জন্য দিয়েছেন উনি প্রথম দ্বারাই বলতেছেন লাকুম দিন হিন্দু লোকের মুখ থেকে কি বের হলো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 আপনি যান শহরে বন্দরে যতগুলি সরকারি বেসরকারি অফিস প্রত্যেকটা অফিসে নামাজের জায়গা আছে যতগুলি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠা করে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 জুবাইর আহমদ আনসারের আরো লম্বা মরনুল ইসলামি সাহেবের আরো লম্বা আমার মকতবের ছাত্রেরই অবস্থা গোটা বাংলাদেশে সর্বস্তরের মানুষ ইসলামী সমাজ কায়েমের জন্য ইসলামী সম্মেলনের ওয়াজ মাহফিল করে সর্বস্তরের মাহফিল করে দেখে লুকারীদের মাথা খারাপ তারা উঠে লেগেছেন উঠে পড়ে লেগেছে দেশ থেকে ইসলামকে বিদায় করার জন্য এই জন্য মধ্যে মধ্যে তাদের কিছু লোকজন দিয়ে কিছু পুটপাট করায় শোনেন তো আপনারা কিছুদিন আগে একজনে কইছে মসজিদ রে নাকি অর্ধেকটা বাক করিয়া হিন্দুরারে দিয়ে দাও এটা যদি কইতো নুরুল হক সাহের কথা যে নুরুল হক সাহেব ফটোয়া দিছে আচ্ছা আমরা ওনার সাথে রফা দফা করতাম কিন্তু বলছে যে আল্লাহ নবী নাকি মসজিদ অর্ধেকটা বাক করে হিন্দুদের দিয়ে দিছিল আল্লাহর নবী কি মসজিদ অর্ধেকটা বাক করে হিন্দুদের দিয়ে দিছিল যখন মক্কা শরীফে প্রবেশ করে আল্লাহর নবী সমস্ত অপরাধী ক্ষমা করেছেন কিন্তু মূর্তি কে ক্ষমা করেননি ঠিক না বে ঠিক রাসুল ক্ষমা করে নাই মুফাস কোরআন বসা আছে আল্লাহ নবী যখন জাইয়া হেরাম শরীফের ভিতরে সমস্ত মূর্তি গুলি ভাঙ্গে ওই জায়গার ভিতরে একটা আয়াত্রেন্কুক হক আগমন করেছে আগমন করেছে লমায় ক্রাম এখানে আসে মুবশের কোরআন আছে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 তাইলে চোদ্দশো বছর পরে আবার বাংলাদেশের মসজিদে আসার সম্ভাবনা ছিল আল্লাহ আল্লাহ পাকের ঘোষণা সুতরাং মূর্তির থেকে রাসুল মসজিদকে কে ও পবিত্র করেছেন মূর্তি আর কোনদিন মসজিদের কাছে আসতে জোরে বলেন পারবে अवस्था ही पार्बे ना मार भैया आज के सबचाई बस जी के ध्वस এদেশের মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য যেই জিনিসটার পাইতারা শুরু হয়েছে কোরআন থেকে মানুষকে দূরে সরাইবার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের এক নম্বর অংশ হল শিক্ষা ব্যবস্থার থেকে আমার দেশের মা বোনদেরকে আমার দেশের সন্তানাদিকে আমার দেশের ছেলে বঞ্চিত করার জন্যে আজকে আমাদের স্কুল শিক্ষার কোন জায়গায় ইসলামের শিক্ষার ধ্বংস রাখা হয় নাই বরংশ ইসলামী শিক্ষা ছাড়া একজন মানুষ মানুষ হিসাবে পরিগণিত হইতে পারে না ঠিক কিনা জয় আমার বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিতা নারী তসলিমান উচ্চ শিক্ষিতা সেই তসলিমা নাসলিন বলছেন দনিয়ার সবকিছু যদি পরিবর্তন করা যায় কোরআন কেন পরিবর্তন হবে না তসলিমা নাসলিন বলছেন কোরআনের বাস্য অনুযায়ী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 যে তসলিমানাস্তিকার মূর্তা দিয়ে পরিণত করেছে যেই তসলিমান আশ্রিন পাল্ল না নিজের ঘরে থাকতে আজকে বিদেশের বাড়িতে জারুর বাড়ি আর বাড়ি খায় এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না সর্বপ্রথম নমরুদ এ স্লোগান দিয়েছে ধর্মের কালো ছায়াও রাখা হবে না আজকে আমার বাংলাদেশেও কিন্তু এই স্লোগান শোনা যায় আপনারা নাই জি ধর্মের কালো ছায়াও রাখা হবে না গয়না বলছেন যিনি আপনারা ক্ষুদাই ধ্বংস করবে গনকদের কি নমরুদ জিজ্ঞাসা করেছেন ছেলেটা কি বাবার পৃষ্ঠ থেকে মায়ের পেটে চলে আসছে গনকেরা গয়না বলে না স্যার এখনো আসে নাই বলে তাইলে সেখানেই থাকে ঠেকে দেওয়া হবে কি ব্যবস্থা করা যায় বলে এক মধ্যখানে একটা বিশাল বড় থাকবে লেডিস আর বিরাট বড় প্রাচীর স্বামী স্ত্রী পুরুষ মহিলাকে একত্রিত হইতে না দিলেই তো বাবার পৃষ্টর থেকে মায়ের পেটে যাবে না ধর্মের কালো ছায়াও পৃথিবীতে থাকবে না ঘুমাই গেছেন। হঠাৎ করে একদিন সন্ধ্যা সময় এইসা গনকেরা ডাক দিয়া কয় সার সামনে যে রাত্রটা আসতেছে রাত্রটা বড় মারাত্মক বলে কি মারাত্মক বলে স্যার এই বাবার পৃষ্টর থেকে মায়ের পেটে যাওয়ার সম্ভবনা নমরুদের প্রধান সেনাপতি তার নাম আজর। আজর কার নাম আপনারা জানেন তো জাতির না জাতির পিতার বাবার নাম তো আজর নমরুদে কয়ে আজর শুনলাকারবার আজরে কয়ে সার কন কি আমিও এলাক আমার বাহিনীও এলা। আমার সমস্ত সৈন্য সমন্ত এলা। মানুষ তো দূরের কথা দুইটা মা দেওয়া হবে না সিংহাসনে বাদছে সিংহাসনের মধ্যে মাথা ঠেকায় যেই খালি গলা দিছে আজরের মন মেজাজটা বেশি ভালো না সার যখন গেছে আস্তে করে উঠছে বাইরে যায় দেখে ওই যে দরজার গেটের মধ্যে যে পাহারাদার ছিল ইড ও দিয়ে ঘুমাইতেছে আমার বেগম আটকা মনটা বড় খারাপ যদি বেগমের লোক একটু দেখাটা হইতো বড় ধর্মের কালো ছায়াও রাখবে না আর কতদিন থাকব স্বামীর সঙ্গে যদি একটু দেখা হইতো আসতে করে মাথা উঠাইয়া দেখে সবাই আশ্রয় কেন্দ্রে ঘুমাইয়া আছে। বের হয়ে এসে তারপরে তালাশ করতে শুরু করেছেন স্বামী কোথায় ডিউটি করে একজন আর একজনের সঙ্গে দেখা হয়েছে খোলা আকাশের নিচে মিলন হয়ে গেছে শুনলা কি কয় আজন ই কথা সারা রাত্র আপনার আমরাও এলাট নিরাপত্তা কায়ে করেছি একটা মাসি কেউ একত্রিত হইতে দেয়নি কিসের মানুষের জন্য আগুন প্রস্তুত করা হয়েছে প্রজলিত আগুন জ্বলতেছে কঠিন ভাবে ইব্রাহিম আলাই আগুনে নিক্ষেপ করার জন্য চরখি তৈরি করা হয়েছে চরকি গুড়ায়ার দূর থেকে ক্যারি এর মাধ্যমে আগরে করা হবে ইব্রাহিমের বাবা এসেমের জামা কাপড় করে আমার সাথে আছে আমাকে দিয়েছেন আমি ইচ্ছা করলে আগুন তাকে নিবে দিতে পারি অথবা ধরে নমরুদের গায়ও লাগাইতে পারি তুমি কোন ধরনের সাহায্য চাও সেটাই করবো ইব্রাহিম আলাই সালাম ডাকিয়া বলেন হ্যা জিব্রাহী আমার আব্বা আমার আল্লাহ আমিন বলেন আল্লাহ আসে না জ্বালায় আল্লাহ দেখছে কিনা বলে হ আমাকে যে আগুনি ক্যাব করতেছে আল্লাহ দেখে কিনা বলে হ দেখে ইব্রাহিম আলাই সালাম ডাকিয়া জিব্রাহিম কে বলে কাঠাউট আমার আল্লাহ যদি দেখে তোমার সাহায্য চাইবো কেন আগুন নিয়ন্ত্রক ফিরিস্তার সাহায্য চাইবো কেন আমার আল্লাহ আগুনে জ্বালায় যদি খুশি থাকে আমি ইব্রাহিম জল্লেই খুশি করে ডাক আগুন এরপরে কমুগুন যে পরিমাণ উপরের দিকে লম্বা শিখা জ্বালায় একটু বাড়ি করিস না যেই পরিমান জ্বালাইতেছ জ্বালানির মধ্যেও কোনো কম বেশ করিস না যেই পরিমান চতুর্দিকে সরাইছো তার মধ্যেও কোনো কমি করিস না যাবতীয় সবকিছু ঠিকেরাইখা ঠান্ডায় পরিণত ইব্রাহিম আলী ইসলামকে আগরে নিক্ষেপ করেছেন আপনারা দেখেন আপনাদের এই দারুন বাজার ওই যে কি বাজার একটা এইদিকে যাওয়া বাজার সাতক বাজার এই সমস্ত বাজারে দেখেন সুখী মানুষ মালানোর লোক সবাই মতো এরকম সুখী যারা দিয়ে ইব্রাহিম আগুনের মধ্যে আগুন জ্বলতেছে রং ঠিক আছে জ্বালানিও ঠিক আছে ফাঁক ফুট আওয়াজও ঠিক আছে উপরের দিকে যুদ্ধে তাও ঠিক আছে সব ঠিক আগুনের ভিতরে দেখা যাইতেছে ইব্রাহিম বৈশা নি আর তেল যারা দেয় কি কিছুক্ষণ পরে আগুনের দিকে মুখটা করে ডাক দেয়া কাকি এত পয়সা খরচ করলাম এত শ্রমিক খাটাইলাম এত লাকড়ি পুরাইলাম তেলের দাম বাড়াইলেইছি তেল জ্বালাইতে জ্বালাইতে আল্লা আগুন ডাক দিয়ে কয় তরে যখন জিগেছে উত্তরটা তুলে দে আমি আর কিছু করলাম না আগুনের জলান ফিরে গেছে আগুন ডাক দিয়া কয় আগুন ডাক দিয়া কয় রেঞ্জের বাইরে থেকে ডাক কেন আগুন দিয়ে জানাইয়া শেষ করে দেবে আমার আল্লাহ রা বলেন ইব্রাহিম নমরুদ শেষ হবে কেমত পর্যন্ত তোমার নাম থাকবে আছে তো আগুনের মধ্যে পুরেয়া ইব্রাহিম আলাহালামকে শেষ করে দিবে এবার আগুন থেকে যখন ইব্রাহিম আলাই সালাম গেল গেলখান্ডা অনেক কিছু এর ভিতরে করছেন নামে ভিতরে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় ইব্রাহিম আলাহামের বহু চিত্র আল্লাহ পাক বর্ণনা করেছেন সমস্ত ইতিহাস কোরআন ধরে রেখেছে সবগুলি বলার সময় নাই হঠাৎ করে নুমরুর ডাক আগুনে ফলাইছিলাম তোমারে তোমার জন্য জন্যে আগুন থেকে আল্লাহ তোমারে বাসাই লাইলো তো এখন আর তোমার যুদ্ধ করব না সিদ্ধান্ত করছি তোমার যুদ্ধ আল্লাহ কার সাথে যুদ্ধ ইব্রাহিম আলাই ইসলাম কর লম্বা একটা শ্বাস টান দিয়ে আমি বাজারে গেলে দারুন বাজারে বাজার করতে যাই ওখানে গেলে ওর টেনশন ডাকিয়া কয় তোমার আল্লাহ ঠিকানা যে কোথায় কত নম্বর রুদে সেটাও না টেলিফোন নাম্বার মোবাইল নাম্বারও নাই তোমার লগে তো আল্লাহর যোগাযোগ আছে বলো আল্লাহর সঙ্গে তুমি আলাপ আলোচনা করিয়া দিন তারিখটা ঠিক করে ফেলা ইব্রাহিম আপনি আনেন কয়দিন লাগবে এক মাসের সময় ঠিক আছে এক মাসের সময় দিন তারিখ ঠিক করেন কবে আগামী ফেব্রুয়ারির মাস। যুদ্ধটা হইতো কোথায় আটটা টাইম নুম রোদ একবার এক মাস আগের থেকে যুবক টুবক যা আছে সব নিয়ে ট্রেনিং ট্রেনিং দিয়া অস্ত্র শস্ত্র চতুর দিক দিয়ে তাক করিয়া মার দখল করছে কারণ আল্লাহ কোন দিক দিয়ে সৈন্য ইব্রাহিম আলী সালাম যুদ্ধের এই অস্ত্র শস্ত্র নাই সৈন্য নাই মাদের কোনালি খারুমুরদের দিককে ডাক সৈন্য ইব্রাহিম আলাই টেন এখানে বসা আছেন এর আগে কিন্তু পৃথিবীতে মশা একটা আছে না নুমরুদের জন্য আল্লাহ মশা নাজি বসে এখন মালটা দুর্লোক সাবরে কামরা মশা নেত্রে ভাঞ্জা বি মশা কামড়ে ম্যালেরিয়া জ্বর বানায় ফেলছে সাহসী সৈন্য মশা নুম্রদের দিক থেকে ও মশা মনে চিপকে আল্লাহ যেই আগুন জ্বালাইছে আল্লাহ মশারে ডাক দিয়ে বম্বিং শুরু কর মশার বম্বিং বুঝেনি তো সব বনাশ যেই ভাবে সৈন্যরা পড়তেছে আবার আমারে ধরে। এই কথা কই ওই বাইপাস রুড এর উপর দিয়ে দিছে দুধ যেই দুধ দিছে একটা মশা ল্যাংরা এটা সব মশার বীরে যুদ্ধের মাঠে আসে নাই বাইপাস রোড এর মাথায় ওদিক দেখ মশা আল্লাহ আসলে দললে বড় ডার দরম এই জন্য একটু বাড়তি অনুমতি চাই আল্লাহ যা দিলাম বাস পজিশন লয়া রুডের উপরে যে আর নোম দুধ খালি যেই খেলি কামড়টা দে নোম দিস মন্ত্রিপরিষদের সদস্যরা জিজ্ঞাসা সার কি প্রশ্না মাথার ভিতরে জানে কে কামড় দে সার তাপুরা দিলে কেমন লাগে কিছুটা ভালো লাগে তাইলে স্যার আপনার কষ্ট করে নিজের হাতে তাফড়ায় লাভ নাই দশ হাজার টাকা বেতন ঠিক করি ঠিক করছে নম্রদেশ বাড়ি দিলে মাথা ফাঁকে যাবে আমি তো ব্যথা পাবো স্যার আপনি বলেন কি দিয়ে বাড়ি দিলে মাথাও ফাটবেনা ব্যথাও পাবেন না নম্রদটা ক তোলা দিয়া বানা তোলা দিয়া কি বানা আর একটু শক্ত করিয়া সামড়া দিয়া বানা সামরা দিয়া কি বানা হ্যাঁ জুতা মশার ইতিহাসও নুংর থেকে শুরু সিংহাসনে বসায় আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে বর্তমানে বিশ্বের সবটাই ইসলাম নিধনকারী দূষের আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে জুতার আর একটা বাড়ি দিছে মাথাটা দু হয়ে গেছে ড্রিম দিয়া সিংহাসন থেকে পড়ে গেছে আর মশা ফাঁকি দিয়ে নমর শেষ আপনাদের এই হিন্দুর নাম আছে নমরুদ চন্দ্র দাস নুমুদশ হম নুম সেন জি কোন মুসলমানের নাম আরো ইবাহিম ইসমাইল হল জিজ্ঞেস করতে চাই মুসলমানি করাইছে আপনাদের শর্মেনা কইলেন ওনারা করাইছে আমারও করাইছে মুসলমানই করাইছে মুসলমানি ডাক মুসলমান পৃথিবীতে প্রেরণ করা হবে আছে তো জি সেদিন আগে কুরবানি গেছে কোরবানিটা কার সালামের নামে প্রতি বছর জিল মাসের দশ তারিখে দিবস পালন করে করবানি দা ঠিক নজরে কন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 বাপ বেটা দুইজনে মিলে যে গড় তৈরি করেছেন বিশ্বের মার কাজ সেই গড়কে বানাইয়া আমি আল্লাহ পাক সেই নাম দিলাম বাইতুল্লা কি ইনাম। ঠিক কিনা একজন মানুষ যদি ভালো কাজ করে কাজ করলে তাকে বলে তুমি এত সুন্দর কাজ করেছো এবারে কি চাও ঠিক না বেটে আমি পুরুষিত করবো এবার তুমি কি চাও আমরা ওইলে সাইতাম গড় সাইতাম বাড়ি সাইতাম লিডারি সাইতাম প্রধানমন্ত্রিত ঠিক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 ঠিক না রে ঠিক আর আমার হাবিব আল্লাহ আব্বুল আলমিন চাওয়া মাত্র দেয় না হাবিব যেখানে আছে সেখানে আল্লাহ সব কিছু নিয়ে হাজিরি তাকে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 এবার গড় তৈরি করলাম নাম দিস ভাই তুল্লাহ এই গড়ের জন্য আল্লাহ তুমি তোমার হাবিবকে চাই আমার আল্লাহ বলে না হাবিবকে তোমার প্রেরণ করে সেই হাবিবের নাম দিলাম রসুল কি নাম কি নাম রসুল উল্লাহ এবার রসুল আসছে গড় তৈরি হয়েছে গড় থাকলে বিদ্যালয় থাকলে কলেজ থাকলে ইউনিভার্সিটি থাকলে আর যদি শিক্ষক থাকে তাই তো চলবে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 সমস্ত মুসলমানের জন্যে সর্বপ্রথম সাবজেক্ট কোরআনে কারিমের মুসলমান। আপনারে করে যদি সাইফুর রহমান জন্মগ্রহণ করে দেশের অর্থ মুক্তিমন্ত্রী যদি হয়ে যায় আপনারে করে যদি আব্দুল মুহিদ আবুল মাল যদি জন্মগ্রহণ করে দেশের মন্ত্রী যদি হয়ে যায় তার জন্য যদি মুসলমান দাবি করে সর্বপ্রথম সাবজেক্ট করে ভালো করে মনে রাখবেন তো বাংলাদেশের অর্থমন্ত্রীকে বানাবে না অর্থমন্ত্রীর জন্য আব্দুল মুহিত না কি আবুল মাল আব্দুল মুহিত সেই উনিও হওয়া দরকার সাইফুর রহমান সাহেব হওয়া দরকার কিবরিয়া সাহেব হওয়া দরকার ঠিক এরকম লোকের দরকার তো আমার মতো কাঠমল্লা হইলে আর মূলভোক সাহেবের মতো মুপাশারী কোরআন হইলে তো আর চলবে না ওই ধরনের কিছু বেরেস্টার তো দরকার কথা কয়না আমি আপনাদেরকে যে দাওয়াতটা দিতে আসছি সেই দাওয়াতটা হলো যারা কোরআনে কারিমের তফসিলের ইন্তজাম করেছেন যারা শুনতে এসেছেন আপনাদেরকে আমি বলবো আপনারা আপনাদের ছেলেকে ব্যারেস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আপনারা আপনাদের ছেলেকে বড় বড় ডিগ্রি নিবেন ডক্টরেট পাশ করাইবেন আমার কোনো আপত্তি নেই বিন্দু মাত্র আপত্তি নেই যদি আপনার ছেলের জন্য তাবিজ লাগে সেটাও আমি দেব দোয়া করা লাগলে দোয়াও আমি দেবো কাঁচ ফরা লাগলে তেল ফরা লাগলে সিঁড়ি ভরা লাগলে সেটাও আমি দেব। আমাদের কাছে অনেকে মেট্রিক পরীক্ষায় এই পরীক্ষা দেওয়ার জন্য কলম পড়ার জন্য আসে আপনার ছেলে অর্থমন্ত্রী ব্যারিস্টার বানাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন কিন্তু একটা দাওয়াত দিতে আসছি আপনার ছেলে হবে কোরআন পোনেওয়ালা নামাজি ডাক্তার আপনার ছেলে হবে কোরআন পোনেওয়ালা নামাজি ব্যারিস্টার আপনার ছেলে হবে কোরআনওয়ালা নামাজি ইঞ্জিনিয়ার বা আপনি যদি এতেকাল করেন আপনার ছেলে আইসে আপনার জানাজা দিতে পারবে তো নাকি মসজিদে কি মাম সাহেব দিবে ইঞ্জিনিয়ারের পেছনে নামাজ হয় না হইলো জামাজা দিতে সর্বস্তরের মুসলমানের জন্য সর্বপ্রথম সাবজেক্ট তার প্রস্তাব জাতির পিতা ইব্রহিম আলাইসলামের প্রস্তাব নবীর আদর্শ আল্লাহর নবীর সুনত ওয়ুম চতুর্থ নম্বর প্রস্তাব হজরত ইব্রাকিব আলা ইসলামের আত্মশুদ্ধি বর্তন পরিষ্কার কি পরিষ্কার বর্তন পরিষ্কার কি ব্রহিম আল সালামাল্লা পাখেন দরবারে দোয়া করেন একমতওয়ালাকে রাজ আল্লাহ আমি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমি চারটে প্রস্তাব করলাম এর মধ্যে যদি কোন পরিবর্তন বদল প্রয়োজন যদি মনে করেন আপনার হেকমতের দ্বারা আপনি সেটাও করে দিয়ে আমার আল্লাহ পাক বলেন ইব্রাহিম তুমি যে চারটে প্রস্তাব করেছ চারটার মধ্যে কোন রদবদল পরিবর্তন পরিবর্তন না করে এগারোটা সাবজেক্টে আমি আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি দিলাম প্রস্তাব করেছেন এবার মঞ্জুরিটা শুনবেন শ্রী গুরু হ্যাঁ আমার আল্লাহাক বলেন ইব্রাহিম তোমার চারটে চাই আমি ঠিক রাখলাম তবে তুমি যে সিরিয়াল বলছিলে এই সিরিয়ালের মধ্যে একটু পরিবর্তন ঘটাইলাম সিরিয়ালের মধ্যে তুমি তারপরে করার জন্য কোরআন তেলাওয়াতের পরে বর্তন পরিষ্কারের কথা এনে ওই জাকি হিম এনে আমি আল্লাপাক ওই আল্লি মহমুল কিতাবাল হেকমা এই দুইটাকে পরে নিলাম কারণ বর্তন আগে পরিষ্কার করে তারপরে এলেমার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 খারাপ হয় আমার আল্লাহ বলেন আগে বর্তন পরিষ্কার করতে হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্তন পরিষ্কার হবে আত্মশুদ্ধি হবে আত্মশুদ্ধি যখন হবে তখন এলেমার হেকমতের দুধ যখন দেখা হবে তখন এই এলেমার হেকমতের দ্বারা সেই খেয়ে বড় নবীর মতো বড় আল্লাহর অলি হবে সেই খেয়ে করিয়ার মতো বড় আল্লাহর অলি এ কামেল হবে সেই খেয়ে গহরপুরির মতো বড় আল্লাহর অলি এ কামেল হবে সেই খেয়ে মুসাহিদ সাহেবের মতো আল্লাহর অলি হবে সেই ইমাম সাহেবের মতো আল্লাহর অলি হবে এরকম বড় বড় বুজুর গার্গির হাবিদ জি হুজুরের মতো আল্লাহর অলি হবে পরিষ্কার না হয় যদি কামেল ডিগ্রিও নেয় ঈদের নামাজাবে ফেতরার মাসল্যাস দেবে ঠিকমান কামেল মুকাম্মল হইয়াও মুকাম্মল ফেন বুঝেন নাই কিছু মুসলমানেরা না তার কারণ হলো আমরা মক্তব্যুরানি বক্তব্যের মাধ্যমে আত্মশুদ্ধি করাইয়া মাদ্রাসায় ভর্তি করি যেখানে কোনো খুন কারাবি নাই যেখানে সন্ত্রাস নাই যেখানে মারামারি নাই মুসলমান আত্মশুদ্ধি না কারণে সব জায়গায় মারামারি হচ্ছে যেখানে কোরআন নাই সেখানেই মারামারি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 ফিরে মুসলমানরা বুডের বানানো নয় কে দিয়েছেন সাবজেক্ট আল্লাহর পক্ষ থেকে মন্দিরি প্রাপ্ত সাবজেক্ট সেই সাবজেক্ট যেভাবে আল্লাহ মঞ্জুরি দিছে আমরাও তো ঠিক পড়াই ঘুমাইতে গেলে শীতে খাইতে গেলে টেবিল চেয়ার প্রস্রাব করতে গেলে খারাপ আমার হাটা মাদ্রাসার নাম শুনছেন হাটা এই কাম না করে আমরা খেতে কাজ করতে চাষাবাদ করতে অসুবিধা হয় উনি রাগ কইরা বললেন তোমরা কেমনি বললা আমার ছেলেরা যাইয়া খেতের মধ্যে প্রস্রাব পায়খানা করে ছেলেরা এই কাজ করবে কেন এদের জন্য প্রস্রাব পায়খানার আছে পাশে এত বিচার নেওয়া যাইতে পারো নাই আমারে নরম পাইসো আমার কাছে আইসো লোকগুলি মাথা নিচের দিকে হুজুর বাজারের লোকদের পেশাব পায়খানা আর মাদ্রাসার ছাত্রদের প্রসাব পায়খানার মধ্যে বেশ কম আছে আপনার মাদ্রাসার ছাত্ররা যেখানে প্রস্রাব করে এখানে একটা কুলুক পাওয়া যায় আর যেখানে পায়খানা করে এখানে গন্যা তিনটা ডিলা পাওয়া যায় আর বাজারের লোকেরা যেখানে প্রস্রাব পায়খানা করে এটার সামনে একটা সিগারেটের খুসা পাওয়া যায় আমার মাদ্রাসার ছাত্রদের আমার মাদ্রাসার ছাত্রদের পর্যন্ত নবীর সাক্ষী দেয় আমার মাদ্রাসার ছাত্রদের বক্তব্য থেকে পায়ের পাতা পর্যন্ত চারা দেখলে নবীর সুন্নতের কথা মনে হয় তাদের পায়ে দেখলে নবীর শূন্যতের কথা মনে হয় অ মুসলমানরা যেইভাবে আল্লাহ মঞ্জুরি গিয়েছেন সেইভাবে আমাদের মাদ্রাসা চলছে এই জন্য সেখানে সন্ত্রাসের লেসোনায় ঠিক না বেঠি ঠিক না বেঠি সারা দেশে একটা জিনিসের বড় হাহাকার জিনিস পত্রের দাম বেড়ে গেছে দ্রব্য মূল্যের উর্দি আল্লাহ কার দাম বাড়বে যার ভিতরে ইমান আছে ইমান যত ভালো তার দামও তত ভালো কথা কয়না দি মুসলমান কথা বুঝে নাই মানুষের দাম বাড়লে চাউলের দাম কমে বর্তমানে মানুষের দাম নাই চাউলের দাম বেশি ছাত্র রাত্রের বেলা রয়ানা হইলাম হুজুরের জনসভা বাইতুল মুখের দক্ষিণ গেটে যোগদান করবো তো বৈরব পারসিন পরে হকার পত্রিকা বিক্রি করে একটা পেপার কিনলাম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 এইবার আমরা পত্রিকা বইরা আমরা ছাত্র ভাইরা যারা ছিলাম তারা একজন কইতে খাইছে কাম বক্তৃদা হইল এইগুলি হাফিজি হুজুর যদি দাঁড়ায় আজকে কইতো আমি লবণ খাওয়াম দশ পয়সা কেজি পিয়াজ খাওয়ামা কেজি তাইলে এনে মাই সে বুটটা দিল হইলে হুজুর তাল্লার বলি মানুষ ওই সব তো জানে না এখন হুজুর আজকে যে বক্তৃতা করবো আল্লাহ জানে কোন বক্তৃতা করে একবার এই সব কলেজে মনে মনে ভাবতেছি আল্লাহ এরকম বড় বড় বুজুরগান হাবিদ জুজুরের দরবারে আছে সেই করিয়াও তখন কিল্লার অফিসে হাবিজুজুর নির্বাচন পরিচালনা করে ওনারা তো সচেতন মানুষ হাবিদ যুজুর যতই বুজুর হোক দিব আর হুজুর লবণের কথা কইব এই মনে মনে পারছি তো মোকার মধ্যে বইয়া আমি আমার এক ছাত্র বাইরে ইশারা দিয়ে গিলাম দেখলাম কারবার সবার বক্তৃতা হয়ে গেছে সারা বাংলাদেশের বড় বড় সবাই বক্তৃতা দিছে সর্বশেষ হাবিজির বক্তৃতা নাম ঘোষণা হয়েছে আমরা যারা নিচে বসা একজন উঠতে হুজুর এই কথাটা কয়লা দোয়া করোয়া করো আর আমরা খালি আল্লাহরে ডাক্তাছি আর হাবি যুজুর উক্তিদা শুরু করছে বক্তিদাতা সবক হিসাবে মনে রেখে বাড়িতে নিয়ে যায় আল্লাহ হাফিজির সর্বপ্রথম করব সেটা হলো বাংলার আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরআন প্রতিষ্ঠা করা হবে লবণ তেলানি বক্তব্য প্রতিষ্ঠা করা হবে আজকে বাংলাদেশের অবস্থা দেখে একবারে শ্বাসে শ্বাসে মনে হয় হাফিজি যেই কথা বলছিলেন আষট্টি হাজার গ্রামে প্রতিষ্ঠা করে কোরআন প্রতিষ্ঠা করে যদি কোরআন শিক্ষা দিয়া ইউনিভার্সিটিতে পাঠানো হতো তাহলে কথা বলছিলেন কোরআনের কারণে মানুষের দাম বাড়ে মানুষের দাম বাড়লে অটোমেটিক তেল মরিচের দাম কমবে নামে সকাল বেলা উঠে মুসলমানের সেরে পেলারা রাস্তা দিয়ে গেলে দেখতাম কোরআন শরীফ বুকে ধারণ করে মকতবে লেখাপড়া করার জন্য এই অবস্থাটা আজকে আমার দেশ থেকে তুলে দেওয়ার জন্য যারা কোরআন এসেছেন যারা তফসির এর ব্যবস্থা করেছেন আপনাদেরকে সর্বপ্রথম বলবো নবীর দায়িত্ব উন্নতের দায়িত্ব সর্বপ্রথম কোরআন শরীফ সহিংস ভাবে করা ঠিক শেষ কথা বলে যাচ্ছি বলা করে মনে রেখেন এই চার সাবজেক্ট রেখে মালাই সালাম প্রস্তাব করেছেন आल्लार पक्ष सबजेक्टर मंजूरी दिए नबी चार जिनकर्म करबी क्या कर जिनबाइक राम जै चार जिन सब लेखा करा कर दावत दिए बर्तमान विश्व नानाचे कानाचे सर्वत चार जिन क्यों हेटे थके चारिश नहीं था चार जिन दावत जो क्यों दिए था चार जिन जो कहो द्वारा वस्तवायन আমি বিশ্বের সর্বত্র ঘুরে দেখেছি আমেরিকা গেলাম লন্ডনে গেলাম সব জায়গায় দেখেছি দৌবনদের আনার গাছের নিচের সাথে যাদের সম্পর্ক আছে তাদের মেহারাবন্নতি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 আজকে গোটা পৃথিবীতে দেবন্দার আলাই এদের দ্বারা যে তস্কিয়ায় শবক এই দেশের মানুষে পেয়েছে গোটা বিশ্বের মানুষে পেয়েছে আজকে সুন্নত নবীর খানকা সর্বত্র কায়েম হয়েছে মুসলমানেরা খুঁজে পাওয়া যাবে না আজকে আমাদের দেওবন্দি ক্রামের আউলা জাগা জাগাই মক্তব কায়ম করে কুরআ শিক্ষার যে ব্যবস্থা করেছে তার নজিরও পৃথিবীর কেউ দেখাইতে পারবে যারা তফসির মাহফিলের ব্যবস্থা করেছেন যারা পয়সা দিয়েছেন হলো কোরআনে কারিম সহি তালাবাত করা সেই তালাবাতের ব্যবস্থা সর্বত্র করেন আপনার সন্তানাদিকে কোরআন শরীফ শিক্ষা দেন আল্লাহ আপনাদের তৌফিক দান সকলে বলেন আমি আলহামদুলিল্লাহ রবীন্ন দু সবাই সালা সৈিনা চুর্দিকে যে সমস্ত মানুষজন দাঁড়ানো ছিল যারা বসা ছিল পর যাও যত আগুনের এসেছেন আল্লাহ যেইভাবে মানুষ বসা ছিল সারা রাত্র বলল একজন মানুষ এখান থেকে না আল্লাহ কোরআন হাদিসের প্রতি ঘরে হাত উঠাই মেখে রে বাণী করে আমাদের জিন্দগির গুনাঘাতা মাফ করে দাও রবালিনা আল্লাহ জানিনা মজলিশ হাত উঠাইছেন তাদের মধ্যে আল্লাহ সকলের কবর আজাব মাফ করে দাও রাবুল আলমায় আল্লাহ আমাদের মতো একজন মানুষ আল্লাহ বড় আলম্বর এ কোরআন হজরত মৌলানা হম্মদ সাদী সাহেব আল্লাহ এই বছর মেঘরে বাণী করে আল্লাহ তাকে তুমি জগন্নাথের মুখান দান করে দাও রাবুরালিনা আল্লাহ হাত উড়েছেন সকলের নিয়ত পুরা করে দাও আল্লাহ মাহফিল যারা ইন্তজাম করেছেন টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন আল্লাহ আল্লাহাদি ইসলামের সঙ্গে যারা সদস্য আল্লাহ সমস্ত করে দিও আল্লাহ দিনের হিসাবে তাদেরকে উঠায়ো রাব আলমিনে দিয়াতে কামাই রুজিতে বরকত দিও আসমানি জমিন থেকে আল্লাহ সবাইকে হেফাজতে রেখো अल्लाह हाथ उठाए क्या महिला हाथ उठा मबूद मेहरबानी तिले मुख सबूत पुराने दाओ पर्दा निशी बनाय द আমাদেরকে পাগল পরা বানায় দাও রবা মিনায় মক্কা মদিনা জিয়া রত্ন করে ডাক দিও না রব্বা তালিনায়সামী উনালী অতএব علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين मदरसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य आठ एक आठ सत शून्य पांच सात